Mmm. Mm mmm. -hmm. Mm -hmm. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما عزقنا من فكون والذين يؤمنون بما أمزل إليك وما أمزل من قبلك وبالآثرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. آمنت بالله صدق الله العليه العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سورة البقرة المدهة الله تعالى بل سن اي قرآن متقيدة جنه دائم متقيدة كتب ويششتوا ايها الله تعالى بل سن প্রথমে তিনটি বিষয়কে এক আয়াতের মধ্যে তুলে ধরেছেন এখানে যদিও বিষয় উল্লেখ করা হয়েছে তিনটা কিন্তু এ তিনটা হল উদাহরণের মতো অর্থাৎ বিষয় যদিও উল্লেখ করা হয়েছে তিনটা কিন্তু এখানে মূলত তিনটা মূলনীতি বর্ণনা করা হয়েছে এক নম্বর হল এই পোড়ার মুক্তাতেইটার জন্য রায়ের जरा अदृश्यर इमान राे नम्बरे बला जरा नाम कायम करम आदाय तीन नम्बर बला तक जीवनोपकरण प्रदान करके खर्च कर एक मानुषर अधी तीन विषय रेटा हल तेक्टा हल तेह और एक हल तर सम्पद আল্লাদিনাবিল গাইব যারা অদৃশ্যের প্রতি ইমান রাখে এখানে বলা হচ্ছে যে সেই ব্যক্তি এই কোরআন তো তার জন্য হেদায়ত যে নিজের অন্তরের মধ্যে ইসলামকে ধারণ করেছে যারা যথাযথভাবে নামাজ আদায় করে নামাজ আদায় করতে হয় এর জন্য আমাদের দৈহিক কষ্ট হয় তো এই কোরআন তাদের জন্য হেদায়ত যারা নিজেদের দেহকে ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে ইসলামের সামনে সমর্পণ করে দিয়েছে তিন নম্বরে অমিম্ম এর দ্বারা বলা হচ্ছে যে তারা নিজেদের সম্পদকেও ইসলামের সামনে উজার করে দিয়েছে অর্থাৎ এই কোরআন তাদের জন্য হেদায়ত হবে যারা অন্তরের মধ্যেও ইসলামকে ধারণ করেছে দেহের মধ্যেও ইসলামকে ধারণ করেছে এবং তারা সম্পদকেও ইসলামের পথে ব্যয় করেছে जिन के सामने रेखे तीन उदाहरण वर्णनाबिल वाइफ जरा अदृश्य राखे अर्थात मध्य इसलम के धारण कर स्थान दें जरा नाम आदायर बोझाना देह के निजे शर केम विधान सामने अनुगत कर दें अमीम्मा फिकुन तीवनोपकरण प्रदान करके खरच करा बोझाना तीजे सम्पद को इसलमर पथे व्यय कर এই কোরআন তাদের জন্য হেদায়ত হবে যারা অন্তরেও ইসলামকে ধারণ করে দেহেও ইসলামকে ধারণ করে এবং নিজেদের সম্পর্ক ইসলামের পথে ব্যয় করে এই তিনটা বিষয়ে যার মধ্যে পাওয়া যাবে এই কোরআন তার জন্য হেদায়ত হবে আর এই বিষয়গুলো যার মধ্যে পাওয়া যাবে না এই কোরআন তাকে সঠিক পথের উপর পরিচালিত করবে না কারণ সে শর্ত পূরণ করেনি যেহেতু সে শর্ত পূরণ করেনি তাহলে কোরআন এর দ্বারা সে উপকৃত হতে পারবে এক নম্বর বিষয় বলা হচ্ছে तारंतर मध्य से दिन के ईमान के इसलम के धारण करदायतर एक नम्बर शर्त हल अंतर मध्य दिन के बसान ज्यक्ति अंतर मध्य दिन के बसाय मुखे दिन कथा उच्चारण करु अंतर मध्य गल्ला रही है परिभाषा ताके बला है मुनाफिक जो मुखे ईमान कथा बोले कंतु तरह अंतर मध्य ईमान नहीं व्यक्ति के परिभाषा बला है मुनाफिक হেনবি আপনি তাদেরকে বলে দিন যে তোমরা বলো আমরা ইসলাম আমাদের মধ্যে ইসলাম আছে এই কথা বলতে পারো আমাদের মধ্যে ইমান কেন ইমান হলো অন্তরের বিষয় ইসলাম হলো বাজ্যিক আমলের নাম বাহ্যিক অঙ্গ কাজ তোমাদের মধ্যে বাহ্যিক বিষয়গুলো ঠিক আছে দেখা যাচ্ছে তোমরা নামাজ পড়ো দেখা যাচ্ছে তোমরা রোজা রাখো বাহ্যিক বিষয়গুলো ঠিক আছে কিন্তু এখন পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে ইসলাম প্রবেশ করেনি এখনো তোমরা আল্লাহকে গাইরুল্লার উপর স্থান দিতে পারোনি এখনো তোমরা ইসলামকে অন্তরের মধ্যে সর্বোচ্চ মর্যাদা দিতে পারি তাহলে তোমাদের প্রথম শর্তই নেই তাহলে এই কোরআন তোমাদের জন্য হেদায়ত না এই কোরআন সেই ব্যক্তির জন্য হেদায়ত হবে যে নিজের অন্তরের মধ্যে দিনকে ধারণ করবে যে লাহ ইহ মুখের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই লক্ষ আর অন্তরের মধ্যে স্থান দেওয়ার অনিবার্য পরিণতি হল যখন তার অন্তরের মধ্যে আল্লাহ তালা বসে যাবে অন্তরের মধ্যে আল্লাহর জন্য স্থান নির্ধারিত হয়ে যাবে তখন তার সেই ইমান বাহ্যিক প্রকাশ হবে যার অন্তরের মধ্যে বিনয় থাকে বাহ্যিক কাজের মধ্যেও বিনয় প্রকাশ পায় যার অন্তরের মধ্যে অহংকার থাকে বাহ্যিক কাজকর্মের মধ্যেও সে অহংকারের প্রকাশ দেখা যায় যেই ব্যক্তির অন্তরের মধ্যে ইমান প্রবেশ করবে তার বাহ্যিক কাজকর্মের মধ্যেও ইমানের প্রকাশ দেখা যাবে তার উদাহরণ হল তারা যথাযথভাবে নামাজ আদায় করে কারণ তাদের ভেতরে ইসলাম ইমান বসে গেছে যেহেতু অন্তরের মধ্যে ইমান এসেছে এখন দেহ আল্লাহ তালের বিধানের সামনে আত্মসমর্পণ করে অমিমা রজক ফিপন আর আল্লাহ তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছেন সেখান থেকে তারা খরচ করে কারণ তারা বিশ্বাস করে আমার যান এবং মাল তো আল্লাহ তালারি দেওয়া আল্লাহ তালা আমাকে এগুলো দিয়েছেন এবং আমাকে দিয়ে বলেছেন আমি সাময়িকভাবে তোমাকে তোমার যান এবং মালের মালিক বানিয়ে দিলাম এখন তুমি যদি আমার কাছ থেকে জান্নাতকে কিনতে চাও তাহলে তোমার যান এবং মাল আমার কাছে বিক্রি করো যদি তুমি আমার কাছে তোমার যান এবং মালকে বিক্রি করো বিনিময় আমি তোমাকে জান্নাত দেব আর যদি তুমি আমার কাছে তোমার জান এবং মালকে বিক্রি না করো আমি তোমাকে জান্ন দেব না এজন্যই আল্লাহ তাল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ মোমিনদের থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন বিনিময় কি তাদের জন্য রয়েছে জান্নার তো যেহেতু আল্লাহ তালা তাদের থেকে জান এবং মাল কিনে নিয়েছেন এখন আল্লাহ তালার পথে লড়াই করতে আল্লাহর পথে জীবন দিতেও তারা কুণ্ঠাবোধ করে না ফি এর পরেই আল্লাহ বলছেন যেহেতু আল্লাহ তাদের থেকে জান এবং মাল কিনে নিয়েছেন এজন্য তারা অকাতরে আল্লাহর পথে লড়াই করে যায় তারা আল্লাহর পথে নিজেদের জীবন দিতেও কোনো কুণ্ঠবোধ করে না কারণ তারা বিশ্বাস করে এই জীবন তো আল্লাহর দেওয়া এই সম্পদ তো আল্লাহর দেওয়া এই সম্পদ এবং জীবন যদি আল্লাহর পথে ব্যয় হয় সেটাই তো আমার সৌভাগ্য সেটাই তো প্রকৃত সফলতা বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দেবেন আর আমি আমার জীবন এবং সম্পদকে যদি আল্লাহর পথে ব্যয় না করি আল্লাহ তো আমাকে জান্নাত দেবেন না আর আল্লাহ যদি আমাকে জান্নাত না দেন আমার কোনো শক্তি নেই আমার কোনো ক্ষমতা নেই জোর করে সেই জান্নাতের অধিকারী আমি হয়ে যান আমি মাঠে পুম এই একটা আয়াতের মধ্যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে সারা দুনিয়ার মধ্যে যে জ্যোতির ধারা প্রচলিত পুঁজিবাদ এবং সমাজতন্ত্র উভয় চেতনাকে খণ্ডন করা হয়েছে এই শুধুমাত্র এক বাক্যের মাধ্যমে আমি তাদেরকে যে জীবনোপকরণ দিয়েছি সেখান থেকে তারা খরচ করে এর মাধ্যমে পুঁজিবাদী হ্যান ধারণাকেও নাকচ করা হয়েছে সমাজতান্ত্রিক চিন্তা ভাবনাকেও নাকচ করা হয়েছে আপনি বলবেন কিভাবে যদি কিভাবে এটাই বুঝতে পারেন তাহলে এর মাধ্যমে এই জিনিসে বুঝতে পারবেন যে কোরআনের মধ্যে আল্লাহ সর্বযুগের সকল সমস্যার সমাধান দিয়ে রেখেছেন আমরা কেন সকল সমস্যার সমাধান বের করতে পারি না এই জন্য বের করতে পারি না কারণ কোরআন ফিকির আমার মধ্যে নেই আজকে যদি এখানে মিলাদ মাহফিল হতো কিছু তবারক বিতরণ করা হতো কি পরিমাণ মানুষের সমাগম হতো আপনি বলেন আর এখন কি পরিমাণ মানুষের সমাগম হচ্ছে কারণ সবাই জিব্বার ফিকির বুঝেছে समस्या समाधान बर करते शुद्धा सारा दुनिया कुरान् मजलिस है आपने से चित्र दिखे तक देखें गुटी कयक मानुष गुटी कयक मानुष से अथच যদি জশ্নে জুলুসের দিন রাসুলের নামে মিলাদ বের করবে মিছিল বের করবে কি পরিমাণ মানুষের সমাগম হাই হোসাইন হাই যখন বের হয়, কি পরিমাণ মানুষের সমাগম, এগুলো সহজ। পরিমাণের সমাগমের আয়নায় নিজেকে দেখা কোরআনের আলোকে নিজেকে মূল্যায়ন করা নিজের পরিবার সমাজ এবং রাষ্ট্রকে মূল্যায়ন করা এটা কঠিন তা আল্লাহ তালা বলছেন অমিম্মা রোজাকিপুন আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি এর দ্বারা বোঝা যাচ্ছে আমাদের যে জীবিকা আমাদের যে জীবনের উপকরণ এগুলো কে দেন আল্লাহ বলছেন আমি দিয়েছি অথচ আমার পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা আমাকে বোঝাবে তোমার সম্পদ তুমি যেভাবে ইচ্ছা সেভাবে কামাই করো যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করো সম্পূর্ণ মালিকানা তোমার ছত্র অধিকার তোমার এখানে কোনো ব্যক্তির নাক গলানোর কোন অধিকার নেই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা সার তো এটাই যার কারণে পুঁজিবাদের মূল হচ্ছে সুদ আর সুদকে টিকিয়ে রেখেছে ব্যাংকগুলো এবং অন্যান্য অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো কেন কারণ আমার পুঁজিবাদ আমাকে শেখাচ্ছে তোমার কাজ হলো তুমি তোমার আঙ্গুলকে ফুলিয়ে কলা গাছ বানাও তোমার কাজ হলো তুমি তোমার গাড়ি বাড়ি এগুলোর মধ্যে তুমি উন্নতি করতে থাকো তুমি পার্থিবভাবে তোমাকে এগিয়ে নিয়ে যাও কিভাবে এগিয়ে নিয়েবে তোমার বিষয় যা উপার্জন করবে সেটাও তোমার আর এটাকে কোন পথে ব্যয় করবে সেটাও তোমার থেকে চাইলে তুমি এটা দিয়ে মদ খাও চাইলে রয়েছে এগুলো তোমার উপার্জন না এগুলো মৌলিক ভাবে আমার দান আমি দিয়েছি তাই তুমি পেয়েছ যদি আমি না দিতাম যতই উপার্জনের ফিকিট তুমি করো না কেন তুমি কিছুই পেতে না যার বড় মিসাল হলো কত জ্ঞানী কত শিক্ষিত মানুষকে দেখা যায় যে তারা অর্ধহারে অনাহারে দিবস কাটায় আর কত জাহেল মূর্খ যারা নিজের নামটা ঠিকভাবে লিখতে পারে না তাদের তাদেরকে দুনিয়ার মধ্যে দেখা যায় তারা কি পরিমাণ রিজিকের মধ্যে রয়েছে তারাই ক্ষমতা প্রভাব প্রতিপত্তি বাহ্যিক উন্নতি সব কিছুর ক্ষেত্রে তারা এগিয়ে এর দ্বারাই তো বোঝা যায় যে আল্লাহ তালা যাকে দেন সে পায় যাকে দেন না সে পায় না অমিম মারো জখ আমি দিয়েছি তাহলে আল্লাহ তালা আমাদেরকে শেখাচ্ছেন যে ইসলাম মানে হল তোমার মধ্যে এই বিশ্বাস থাকবে ইসলামী অর্থনীতির মূল কথা হল তোমার মধ্যে এই বিশ্বাস থাকবে যে যা কিছু আমি উপার্জন করছি বাহ্যিকভাবে দেখা যাচ্ছে এগুলো আমার উপার্জন কিন্তু ভেতরগত ভাবে তাকালে মৌলিকভাবে এগুলো আমার উপার্জন না এগুলো আল্লাহ তাল দাম আল্লাহ তালা দেন আল্লাহ তালা সলাইমান আলিহ ইসলামকেও দেন ফেরাউন কেউ দেন আল্লাহ তালা কারণ কেউ দেন নমরুদ কেউ দেন আল্লাহ তালা সবাইকেই দেন আল্লাহ তালা পরীক্ষা করতে চান যে এই সম্পদ পেয়ে আমার সঙ্গে সুলাইমান কি আচরণ করে এই সম্পদ পেয়ে আমার সঙ্গে দাউদ কি আচরণ করে আর এই সম্পদ পেয়ে কারণ কি কথা বলে ফেরাউন কি কথা বলে ক্ষমতা পেয়ে ফেরাউন দাবি করে রব্ব কুমল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব এই সম্পদ পেয়ে কারণ বলে ইন্দামা উল্লিন ইন্দি এই সমস্ত সম্পদ আমাকে দেওয়া হয়েছে আমি এটা লাভ করেছি আমার জ্ঞানের কারণে আমার বুদ্ধির কারণে আমার কৌশলের কারণে এই কারণে আমি এগুলো উপার্জন করেছি আর আল্লাহ তালা সালেমান আলহিসামকে দেন তিনি পাওয়ার পরে বলেন আলহামদুলিল্লাহ আর এগুলো তো কোন কিছু আমার না কোন ক্রেডিট আমার নিজের নেই সকল প্রশংসা যিনি আল্লাহ তার অসংখ্য বান্দার উপর আমাকে বিশেষ শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাহলে অমিম্মা রাজাক না আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি এতটুকু কথার মধ্যেই পুঁজিবাদী চিন্তা ভাবনাকে নাকচ করে দেওয়া হচ্ছে তুমি বিশ্বাস করো তোমার উপার্জন না আল্লাহ তালা দেন যেহেতু আল্লাহ তালা দেন তাহলে আল্লাহ দিবেন আর যদি আল্লাহর আল্লাহ ভয়কেই দিবেন কিন্তু পরিণামে একজন সফল হবে আর একজন ব্যর্থ দেবেন আল্লাহ ভয়কে আল্লাহ তালা সবাইকেই দেন বরং কাঁথের মস্রীকে আরো বেশি দেন কারণ দুনিয়া তাদের ভোগের জায়গায় তাদের স্বর্গ मुमिनार कारागारे तो जेहे मुमिनारृथि कारागारम पफेर जरूर दुनिया मध्य कम पे अर्थात गरीब से जाननाते बचर आगे प्रवेश कर धन तुलन पांचश बस आगे प्रवेश कर दुनिया के अल्लाह तला मुमिनार कारागार बनिए দুনিয়ার মধ্যে সে কষ্ট করবে এই কষ্টের মাত্রা তার মধ্যে ছিল এই জন্য যার কারণে পাঁচশো বছর পরে জানাতে যাচ্ছে অমিম্মারজতনা পুঁজিবাদী ধ্যান ধারণাকে নাকচ করা হল হোম এই হোম শব্দের মাধ্যমে আল্লাহতালা সমাজতান্ত্রিক চিন্তা ভাবনাকেও নাকচ করে দিয়েছেন কিভাবে প্রথম বলেন আমি যে কোনো অপকরণ দিয়েছি দাতা হলাম আমি তার মানে ভেব না সবকিছুই তোমার যেভাবে ইচ্ছে উপার্জন করবে যেভাবে ইচ্ছা ব্যয় করবে না তুমি এটা মাথায় রাখো দিয়েছি বলছেন আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি তাদেরকে দিয়েছি মানে মালিক বানিয়ে দিয়েছি তাহ্লা বলছেন দিয়েছি আমি তার মানে মূল মালিকানা আমার কিন্তু মূল মালিকানা আমার হলেও আমি সাময়িক ভাবে তোমাকে এটার অধিকারী বানিয়ে দিয়েছি দিয়ে থেকে দাবি করেছি এর মালিকানা বান্দার নাই আসে খরচ করার প্রশ্ন কেন আসবে শেখায় যে সম্পদের ব্যক্তিগত কোন মালিকানা থাকবে না আমরা যারা সোশ্যালিজম সম্পর্কে জানি মোটামুটি জানাশোনা আছে আমাদের তাদের মূল কথাই হলো ব্যক্তি মালিকানা থাকবে না যা কিছু থাকবে সব রাষ্ট্রের অধীনে থাকবে সেটাকে মধ্যে ভাবে বন্টন করে দিবে সমানভাবে, তারা সমতার কথা বলে সবাই সমান হয়ে যাবে সেখানে। কিন্তু না আমি তাদেরকে মালিক বানিয়ে দিয়েছি তার মানে ইসলাম ব্যক্তি মালিকানাকে স্বীকার করে ইসলাম ব্যক্তি মালিকানাকে স্বীকার করে সমাজতন্ত্রের মতো সেই কথা বলে না ব্যক্তি মালিকানা বলতে কিছু নেই সব কিছু হলো রাষ্ট্রের এটা তো একটা অযৌক্তিক কথা আমি সারাদিন বসে মাথার ঘাম পায়ে ফেলে আমি জমিটার মধ্যে চাষাবাদ করব। আর বলা হবে না এগুলো তোমার কিছু না সফল রাষ্ট্রের রাষ্ট্র এখানে তোমাকেও কিছু দিবে আর যে কিছু করেনি তাকেও দিবে তা হাস্যকর কথা অযৌক্তিক কথা তো ইসলাম ব্যক্তি মালিকানাকে স্বীকার করে পাশাপাশি ব্যক্তির মধ্যে এই ফিকির দিয়ে দেয় যে মালিকানা তোমার কিন্তু তুমি ভুলে যেও না এটা দান করেছি আমি যেহেতু দাতা আমি যে কোনো সময় এটাকে ছিনিয়ে নেওয়ার ফিপন আমার পথে খরচ করো হাত জাকাত শুধু এটা ভাবার কারণে শুধু জাকাত দিলেই হয়ে যাবে রসুল্লাহ বলেছেন জাকাত ছাড়াও সম্পদের মধ্যে আরো কিছু হক আছে তার উপর আমি ব্যয় করবো পরিবারের উপর যদি আমি ব্যয় করি আল্লাহ তালা আমাকে সৎকার স্বভাব দেবেন আমি যদি কাউকে ঋণ দান করি আল্লাহ তালা তার বিনিময়ে আমাকে স্বভাব দেবেন ফার্জে হাসানা কি এক বর্ণনা তো দেখা যায় যে কেউ যদি কোনো ব্যক্তি কাউকে ঋণ প্রদান করে কাউকে ঋণ প্রদান করে তাহলে দাবো সবকা সবাই বলছেন হৃদায়ত আরো দুটো গুণ হল তারা ওই জিনিসের উপর ইমান রাখে যা আপনার উপর নাজিল করা হয়েছে এবং ওই জিনিসের উপর ইমান রাখে যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে এখানে দুটো ভাগ করা হল একটা হল যা আপনার উপর নাজিল করা হয়েছে রসুল উল্লর উপর কি নাজিল করা হয়েছে দুটো ব্যাখ্যা হতে পারে একটা হল কোরআন রসুল উল্লাহর উপর কোরআন নাজিল করা হয়েছে তাহলে এই কোরআন তাদের জন্য হৃদায়ত যারা কোরআনের উপর ইমান রাখে অথবা রসুল উপর যে সমস্ত বিধি বিধান নাজিল করা হয়েছে সব বিধান কোরআনে নাজিল করা হয়নি কিছু কোরআনে নাজিল করা হয়েছে কিছু সন্ন্যায় নাজিল করা হয়েছে হাদিসে নাজিল করা হয়েছে দুটো ব্যাখ্যাই হতে পারে আল্লাহ বলছেন আপনার উপর যা নাজিল করা হয়েছে হোক সেটা কোরআন হোক সেটা অন্যান্য তারা এগুলোর উপর ইমাম রাখে নিজেই বলছেন এবং কোরআনের পাশাপাশি কোরআনের অনুরূপ কিছু আমাকে প্রদান করা হয়েছে এখান থেকে আমরা বিশ্বাস করি আমাদের হেদায়তের জন্য মাপকাঠি শুধু কোরআন না কোরআন এবং শুননা তার মানে কিছু বিধান কোরআনে পাবো आर के सो आमुना नहीं, था था बिधान तो अपर नाजिल तरबिकारूर् जामान रखे तो बोझा जामान रखते কোরআনের পূর্বে তাওরাত জবুর ইনজিল এবং অন্য যা কিছু নাজিল হয়েছে সেগুলোর উপর ইমান রাখতে হবে কিন্তু এখানে এই দুই ইমানের কথা এক না প্রথম ইমান হল এটাকে বলা হয় ইমানে তফসিলি দ্বিতীয় ইমান সেটাকে বলা হয় ইমান ইজমালি অর্থাৎ প্রথম ইমান হল বিস্তারিত ইমান দ্বিতীয় ইমান হল সংক্ষিপ্ত ইমান তাওরাত জবুর ইন জিল এবং অন্যান্য কিতাবের ব্যাপারে আমাদের ইমান থাকবে সংক্ষিপ্ত ইমান মানে কি যেই সমস্ত কিতাবের মধ্যে যা কিছু এসেছিল সেগুলো সত্য এবং সেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এতটুকু এর অর্থ এটা না যে তাওরাত খুলে আমি তাওরাতের মধ্যে যে বিধান দেওয়া হয়েছে সে বিধান পালন করবো অর্থ এটা না অর্থ হল এই তা ওরাজিল এবং অন্য যত কিতাব রয়েছে এই সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে সেই কিতাবের মধ্যে যা বলা হয়েছিল সেগুলো আল্লাহর বিধানের ক্ষেত্রে যথেষ্ট না। বরং কোরআনের ক্ষেত্রে ডিটেইল লাগবে আমার বিস্তারিত লাগবে কোরআনের মধ্যে আল্লাহ যা বলেছেন যত কিছু বলেছেন যেখানে বলেছেন যেভাবে বলেছেন সবগুলোর উপর পুঙ্খানুপুঙ্খ ইমান রাখতে হবে তাহলে আমি হৃদায়তর আসতে পারবো পার্থক্য বোঝা গেল অন্যান্য কিতাবের উপর ইমান হবে সংক্ষিপ্ত সেগুলো আল্লাহ নাজির করেছেন সেগুলো সত্য আল্লাহ যা বলেছেন সব শিরোধার্য এতটুকুই কিন্তু কোরআনের ব্যাপারে হবে আর একটু বিস্তারিত যা সেটা সত্য এতটুকু বলেই খানতে দেওয়া যাবে না কোরআনে যা বলেছেন সেটা সত্য প্রতিটা বিধান আমার জন্য আমার জন্য প্রতিটা বিধান সেট ধার্য প্রতিটা বিধান আমাকে পালন করতে হবে তো এখানে আল্লাহ আল্লাহতালা मा शब्द व्यवहार कर उदाहरण स्वरूप रसुलर ऊपर सातशो विधान नाजिल छो निब्बा विधान इमान राखी एक विधान इमान राखी ना तो दिनों मुमिन बला না, ইমানের জন্য প্রথম শর্ত হলো জানা যে জিনিস জানেনি না সেটাকে বিশ্বাস করবেন কিভাবে ইমান মানে তো বিশ্বাস বিশ্বাসের প্রথম শর্ত হলো জানা কোরআনের মধ্যে কি বিধান আছে আপনি সেটা জানেনি না কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন সেটা জানেনি না আপনি ভেবেছেন এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন মিলাদ মাহফিল করার জন্য আপনি ভেবেছেন এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন কোন মানুষ মারা গেলে একটা খতম করে দেওয়ার জন্য আপনি ভেবেছেন আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন আমার ব্যবসা বাণিজ্য এবং পার্থিব উন্নতি করার জন্য যেন আমি একটা খতম করে আমার মাসদ অর্জন করতে পারি সেই জন্য তাহলে এই আপনার জন্য হেদায়ত না এই কোরআন তার জন্য হেদায়ত যে কোরআনের প্রতিটা বিধানের উপর ইমান রাখে তো বিশ্বাস স্থাপনের জন্য এক নম্বর অপরিহার্য শর্ত হল জানে জানে প্লাস মানে ইমান জানেই না মানার প্রশ্ন আসবে কোথেকে সুতরাং এই কোরআন কোন অনর্থক বিষয় না জানি গ্রাম্য মানুষ আমি সাধারণ মানুষ আমি অশিক্ষিত মানুষ অথবা আমি জেনারেল শিক্ষিত মানুষ এই কোরআনের বিধান আমার জন্য না যারা থাকে যারা ভার্সিটির মধ্যে ইসলামিক শরিয়া নিয়ে করে এটা হলো তাদের জন্য আমার তো এটা ঠিকই নেই আমি তো এর মুখাতব না সম্বোধিত পাত্র না তাহলে এই কোরআন প্রজন্ম হৃদয় এ তাকে মুক্তি দেবে এজন্যই আল্লাহ তালা বলেন ইদুল্লবিহিকা ওয়াহদি বিহি কাসিয়ারা আল্লাহ তালা এই কিতাবের মাধ্যমে অনেককে গোমরাহ করেন আর এই কিতাবের মাধ্যমে অনেককে হেদায়ত দেন হেদায়তের কথা বললেন পরে গোমরাহির কথা বললেন আগে তার মানে এই কিতাবের মাধ্যমে অধিকাংশ মানুষ গোমরাহ হবে আর এই কিতাবের মাধ্যমে কিছু মানুষ তারা হেদায়ত হবে সে কোরআনের জ্ঞান অর্জন করে এই কোরআনের জ্ঞান অর্জন করে কেউ বালাহিদ না বাউর হয় তার নাম হয়তো কেউ শুনেছেন অথবা কেউ শুনেননি মুসা আলহ ইসলামের যুগের একজন দরবেশ একজন জ্ঞানী মুস্তাজাবা ছিল মুস্তা দাওয়া বলা হয় তার দোয়া আল্লাহ তালা কবুল করে নিতেনভাবে তার সকল দোয়া কবুল হত কিন্তু অর্থের লোভে পড়ে প্রথমে রাজি ছিল না কিন্তু একটা পর্যায়ে অর্থের লোভে পড়ে সে বনি ইসলাইলের ডাকে সারা দিয়ে মুস্তা আলহ ইসলামের বিরুদ্ধে দোয়া করার জন্য গিয়েছিল আল্লাহ তালা দুনিয়ার মধ্যেই তাকে আজাব দিয়েছিলেন তার জিব্বা বেরো হয়ে কুকুরের জিব্বার মতো ঝুলে গিয়েছিল দুনিয়ার মধ্যেই তাকে বরবাদ করে দিয়েছিলেন কিন্তু সে একজন জ্ঞানী ছিল ইংলিশের থেকে বেশি জ্ঞান কার ইবলিশের থেকে বেশি জ্ঞান আমি বলতে পারবো আমার ইবল এত জ্ঞানী হওয়া সত্ত্বেও সে গোমরা হয়ে গেল যুগে যুগে আপনি যারা দেখবেন যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন প্রত্যেকের আশপাশে কিছু জ্ঞান ছিল কিছু আলেম ছিল যারা তাদের জ্ঞানকে ব্যবহার করে ইসলামকে বিকৃত করার ক্ষেত্রে সহযোগিতা করেছিল যাকে আকবর দ্য গ্রেটও বলা হয় এই বাদশাহ আকবর সে যে ইসলামকে পরিবর্তন করে দিন এলাহি মোগল সম্রাট বাদশাহ আকবর অনেকে स्कूल बीपत बादशाह जारी दिन तो बादशाह अकबर तो गण्ड मूर्ख ना शिक्षको ज्ञान दरकार बनाल से मूर्ख कारण तरह से एक ज्ञानी व्यक्ति अबुल फजल छजल अनेक बड़ा ज्ञानी से ज्ञान के व्यवहार कर इसलाम ध्वस सहयोग মির্জা কাদিয়ানী গোলাম মহম্মদ কাদিয়ানি যে নিজেকে নবী দাবি করেছিল সেও ছিল আর মূর্খ এই মূর্খ কিভাবে নিজেকে নবী দাবি করবে কারণ তার পাশে মির্জা হাকিমের মতো বড় একজন জ্ঞানই ছিল সে জ্ঞানের সাপ্লাই দিত আর সেই জ্ঞানকে বাস্তবিকভাবে প্রয়োগ করে মির্জা কাদিয়ানি বাস্তবায়ন করেছিল সব যুগে এরকম হতে থাকে কেউ তার জ্ঞান ব্যবহার করে শাসক পক্ষের মনোরঞ্জন করে কেউ তার জ্ঞান ব্যবহার করে গায়রুল্লাহকে সহযোগিতা করে আর কেউ তার জ্ঞান ব্যবহার করে আল্লাহ তালার দিনের জন্য সাহায্যকারী হয়ে যায় হার কিছিমের মানুষই থাকে সর্বপ্রকারের মানুষই থাকে তো জ্ঞান পেয়ে যাওয়াটাই সফলতার মাপকাঠি না এই জ্ঞান আল্লাহ তাল্লাহ নিজেই তো বলছেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ অনেককে গোমরাহ করেন আবার অনেককে হেদায়ত দেন কোরআন পেয়ে গেলাম জান্নাতের চাবি পেয়ে গেছে বলা সুযোগ নেই হতে পারে এই কোরআন আমার গোমরাহির কারণে হয়ে যেতে পারে আল্লাহ তালা হেফাজত সুরতুল ফাতেহার মধ্যে দুই শ্রেণীর গোমরাহের কথা আলোচনা হয়েছিল কিনা এক শ্রেণী হল যারা গজবগ্রস্ত আরেক শ্রেণী হল যারা পথগ্রস্ত গজবগ্রস্তের ব্যাখ্যায় আমরা বলেছিলাম গজবগ্রস্ত হলো তারা যারা জানে কিন্তু মানে না যাদের আইল আছে কিন্তু আমল নেই জেনে ই তো তারা যারা আপনার উপর যা কিছু নাজিল করা হয়েছে সম্পূর্ণ যত বিধান রয়েছে সবগুলোর পরিমান রাখে এমন না যেটা নিজের মনের সঙ্গে মানানসই হয় সেটার উপর ইমান রাখে যেটা নিজের মনের সঙ্গে মানানসই হয় না সেটার উপর ইমান রাখে না আল্লাহ আল্লাহকে রব হিসাবে মানত যখন আল্লাহ তাল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিবেন তখনও সেই কথা বলছে রব্বি বি হ্যাঁ আমার প্রতিপালক তার মানে সে আল্লাহকে অস্বীকার করছে না আল্লাহকে প্রভু আল্লাহকে পালন কর্তা লালন কর্তা প্রতিপালক হিসেবে মানছে धान मधान मधान केानते पर तुमेंदम केिजा करो ना अल्लाह अभी आदम के सिज्जा करते परा मात्र एक विधान ना मानार कारण इब्लिस जदि इब्लिस होते हमें एकश दुशो विधान अमान्य कर पर मुसलमान थकते আমি মনে করি হে আল্লাহ আপনার বিধান মানি সব মানি আপনাকে লব্বনা মানি আপনাকে প্রতিপালক মানি আপনাকে লালন করতা পালন কর্তা আপনি খাওয়ান আপনি পড়ান আপনি জীবন দেন আপনি মৃত্যু দেন সব মানি ঠিক আছে কিন্তু আপনার সার্বভৌমত্ব মানি না আমি বিশ্বাস করি সার্বভৌমত্ব হবে রাষ্ট্রের আল্লাহ আবার কি সার্বভৌমত্ব হবে জনগণের আল্লাহ আবার আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে আল্লাহ আবার কি জিনিস रक्त दिए स्वाधीन एन स्वाधीनता एर पशापाशी सार्वभौमत शब्द जो करे कखो सार्वभौमत अथच रब रब शब्दे मान जिन लालन करें पालन करें प्लस सार्वभौमत जार तो जै व्यक्ति सार्वभौमत के स्वीकार करे आल्ला सार्वभौमत विश्वास करना गायरुल्लाहार जो सार्वभौमत ओपर ईमान राखे से ही व्यक्ति तो इब्लिस बड़ो अमिशब्द इब्लिस तो आल्ला सार्वभौमत मानत বলস রি আর আমি আপনি ইলাহ মানত দূরের কথা রব হিসাবেই মানছি না কারণ রব শব্দের মধ্যে সবগুলোই আছে সৈরতুল ফাতে আলোচনা হয়েছিল প্রসঙ্গে। আমি রবিল্লা সার্বভৌমত্ব না দেই তাহলে আমি তো আল্লাহ তো এই ক্ষেত্রে মানলাম না আমি যদি বিশ্বাস করি যে আল্লাহ তাহা আমাকে নামাজ করতে বলেছে নামাজ করবো পর্দা করতে বলেছেন পর্দা করব কিন্তু বিধান প্রণয়নের ক্ষমতা আল্লাহর না বিধান প্রণয়নের অধিকার আমার পার্লামেন্টে বিধান প্রণয়ের অধিকার পার্লামেন্ট একটা বাস্তবায়ন করবে সেটা অ্যাসেম্বলির মধ্যে পাশ হবে সেটা সবার উপর প্রযোজ্য হবে আরে আল্লাহ কি বললেন কি বললেন দেখার বিষয় না তাহলে থেকে আমি হয়ে গেলাম ইবলিশ মাত্র একটা বিধান মাত্র একটা বিধান মানতে পারেনি আর আমি আপনি শুধু একটা না আল্লাহকে বিধান দেওয়ার ক্ষমতাই আল্লাহর থেকে ছিনিয়ে নিলাম যাও আল্লাহ দূর হও এখানে তোমার বিধান দেওয়ার ক্ষমতা নেই এখানে বিধান দেবো আমি বিষয়গুলো খুব হালকা করে দেখা হয় সবগুলো বিষয়ের সঙ্গে সবাই একমত হবেন জরুরি না পৃথিবীর মধ্যে এমন কোন বিষয় খুঁজে পাওয়া যাবে না যে বিষয়ে সবাই একমত হয়েছে পৃথিবীর ইতিহাসের কোনো নজিককে দেখাতে পারবেন খোদ আল্লাহ একত্ব বাদ এখানে কি সবাই একমত হতে পেরেছে পৃথিবীর মধ্যে কোনো বিষয়ে সবাই একমত হতে পারেনি আপনি নির্বাচনের মধ্যে ভোট দিয়ে পার্লামেন্ট সদস্য নির্বাচন করেন এমপি নির্বাচন করেন एम पी पार्लाम ग हाल खे रुटी खा नाकि आईन प्रणयन कर सन्दे आलाम गलिकारानुसर सेवा कर पार्लामेंटे गौलिक क्षाई तो हल आईन प्रणयन करा तो आईन जो प्रणयन करा जो विधान दिए से आल्लाह प्रथमे किताबुल्लाह खोला आल्ला कुरान खोला जदि कुरने पाव जाए ठीक है কোনানো যদি না পাওয়া যায় হাদিস খোলা হবে হাদিসে যদি না পাওয়া যায় ইজমা দেখা হবে ইজমায় যদি না পাওয়া যায় মুস্তাহিদিন ইমামদের তিয়াস দেখা হবে এভাবে বিধান প্রণয়ন করা হবে নাকি অধিকাংশ মানুষ যা বলবে যেটা যুক্তিতে ধরে যেটা আকলে ধরে সেটা অনুযায়ী বিধান প্রণয়ন করা হবে তো এই কাজটা কি ইমান নাকি ইমানের খেলাফ ইমানের খেলাফ জিনিসকে কি বলা হয় ইমানের খেলাফ জিনিসকে কি বলা হয় কুফর ইমানের খেলাফ জিনিসকে কি বলা হয় কুফর কোন সন্দেহ আছে নাকি কারণ সুতরাং এই যে একটা কুফরি কাজের মধ্যে আপনি তাকে সহযোগিতা করলেন তাকে সুযোগ করে দিলেন আপনি চুরি করবেন আমি সুযোগ করে দিলাম। আমি আমি আপনাকে টাকা দিলাম যাও অমুখে খুন করে দিয়ে আসো আপনি তাকে খুন করে দিয়ে আসলেন পুলিশ আমাকে ধরতে আসলো আমি বলবো আর আমি জানি না তো যে খুন করেছে তাকে ধরো কি আমাকে ছেড়ে দেওয়া হবে তাহলে আমি একজনকে কুফরির সুযোগ করে দিলাম আমি তো ভাবছি আরে জানাতে মনে হয় আমার পা চলে গেছে অথচ বললে দিন না বিমা অংজির আপনার উপর যা কিছু নাজিল করা হয়েছে কেন রাসুলের উপর কে এই কথা নাজিল করা হয়নি যে বিধান প্রণয়নের ক্ষমতা কাজ আল্লাহর এই কথা নাজিল করা হয়নি এর উপর আমার ইমান কোথায় যখন এর উপর আমার ইমান নেই আমি মুত্তাকির কাতারে নেই কোরআন আমার জন্য হেদায়ত না এই জন্য এত খতন হয় এত পরা হয় এত মসজিদ আর মাদ্রাসা বাড়ে এত দাওয়াত তাবলিগের সাথী দুনিয়ার মধ্যে পীরদের মরিদের সংখ্যা বাড়ে সারা দুনিয়ার মধ্যে হজুর বাড়ে লেবাস কে আরো বেশি পরিমাণে গালি দেওয়া হচ্ছে আজ থেকে বিশ বছর আগে দুনিয়ার মধ্যে ইসলামের যে ছিল এখন তার থেকে দিন দিন আরো করুন হচ্ছে কেন বাহ্যিকভাবে দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে তো অবস্থা এমন সংখ্যা বাড়ছে সবই বাড়ছে বাহ্যিক ঠিক আছে ভেতর ঠিক নেই সার নেই গাছের মধ্যে সার নেই বিশাল গাছ কিন্তু কাটলে এটা দুই টাকাও বিক্রি করা যাবে কিছু নেই তার খালি जकर मानुसो जदि से तेर इमान नहीं आसते आज के दुनिया पुखरीपर शक्ति मुसलमान पाय लुटिए पड़ते बा दुनिया मध्य कूटी कूटी कूटी कूटी शुद्ध लक्ष कोटी संख्या बढ़े और কোথায় কিতাবের কিছু অংশের উপর ইমান রাখি আমার ব্যক্তি জীবনের সঙ্গে যেগুলো সম্পর্ক যুক্ত সেগুলোর উপর ইমান রাখি পারিবারিক জীবনের সঙ্গে যেগুলো সম্পর্ক যুক্ত সেগুলোর উপর ইমান রাখি কিন্তু সমাজের সঙ্গে যেগুলো সম্পর্কিত আমার রাষ্ট্রের সঙ্গে যেগুলো সম্পর্কিত আমার পৃথিবীর সঙ্গে যেগুলো সম্পর্কিত আমার অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যেগুলো সম্পর্কিত আমার বিচার ব্যবস্থার সঙ্গে যেগুলো সম্পর্কিত সেগুলোর উপর আমি ইমান রাখি না এবং ইমান রাখার কোনো প্রয়োজনীয়তা অনুভব করি না সারা জীবন পর্দা অনুযায়ী চললাম স্ত্রীকে তিনটালাগ দিয়ে ফেললাম এবার ছোটি আদালতে কেন কারণ ইসলামের দিকে যদি যাই মুক্তিদের কাছে যাই মুক্তিরা বলবে তিন তালাখ দিয়েছে আর সুযোগ নেই যাও আলাদা হয়ে যাও আদালতে যাই বলবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে না তিন দিলে তালাক হয় হয় হয় না। এক বা না। এটা কাজ হবে না শেষ মিটমাট করে দিলাম তো এখানে দিনে বিমা দিলে গেলেই রসলের উপর যা কিছু নাজিল করা হয়েছে সবগুলোর আমি ইমান রাখলাম নাকি হ্যাঁ ইমান ইমান শুধু অন্তরের বিষয় না ইমান প্রথমে স্থান নেবে অন্তরে তারপর সেটা প্রকাশ পাবে কাজ করবে। যেই ব্যক্তি অন্তরের মধ্যে আল্লাহ তালার প্রতি তাও হিদকে লালন করে কিন্তু কাজ কাজকর্মে সেই ইমানের প্রকাশ ঘটায় না ক্যামতের দিন আল্লাহ তালা কিন্তু তাকে জাহান্নামে ফেলবেন হা একটা পর্যায়ে তাকে পা স্থক করে জান্নাতে দেবেন কিন্তু প্রথমে কিন্তু জাহান্নামে যেতে হবে তার মানে কি শুধু অন্তরের মধ্যে বজে রাখলে কাজ শেষ হয়ে যায় না এটাকে বাহ্যিকভাবেও প্রকাশ ঘটাতে হয় তাহলে আমি যদি কোরআনের মধ্যে যতগুলো বিধান আল্লাহ তালা দিয়েছেন সেটা যে ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত হোক যতক্ষণ পর্যন্ত এগুলো আমার অন্তরের মধ্যে না বসাবো এবং এর পাশাপাশি আমার বাজ্যিক কাজকর্মে এগুলোর প্রয়োগ না ঘটাব মোত্তাকিদের কাতারেও আমার নামযোগ হয়নি এবং এই কোরআন আমাকে সঠিক পথের উপর পরিচালিত করবে না অবিল আল্লাহ বলছেন এবং তারা আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করে তারা আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করে কারণ যেই ব্যক্তির সামনে আখেরাত নেই যে শুধুমাত্র দুনিয়ার মহে লিপ্ত আছে শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক ফিকির এটাকে বলা হয় খুলে দেখেন। লেখা ইহো জাগতিকতা আমরা অনুবাদ করি ধর্ম নিরপেক্ষতা কিন্তু আপনি বেশি লাগবে না বাংলা একাডেমির ইংলিশ টু বাংলা যে ডিকশনারি আছে সেটা খুলে দেখেন সেকুলারিজম পাশে লেখা থাকবে ইহোজাগতিকতা তার মানে দুনিয়া দুনিয়া কেন্দ্রিক ফিকির তাহলে এই কোরআন সেকুলারদের জন্য হেদায়ত না কেন কারণ তাদের ফিকির এই কোরআন দুনিয়া কেন্দ্রিক না যাদের আখেরাত যারা রাষ্ট্রপ্রধান হলেও প্রথমে আখেরাতের কথা ভাবে যারা মেম্বার চেয়ারম্যান হলেও প্রথমে আখেরাতের কথা ভাবে যারা এমপি মন্ত্রী হলেও প্রথমে আখেরাতের কথা ভাবে যারা মসজিদ মাদ্রাসার কমিটি হলেও প্রথমে আখেরাতের কথা ভাবে তাদের সামনে প্রথমে আখেরাত দুই নম্বরে হল দুনিয়া তার আশেরাতের জন্য ত্যাগ করতে প্রস্তুত কারণ তারা বিশ্বাস করে দুনিয়া তো আমার জন্য না দুনিয়া তো আমার জন্য কারাগার আমি তো আল্লাহর কাছে জানার চাই দুনিয়া যায় যাক আমি যদি আসেরাত পেয়ে যাই সেটাই সফলতা সুলের সামনে প্রস্তাব পেশ করা হলে আমার সম্পদটা একটু বৃদ্ধি পায় কিভাবে আমার গাড়ি এবং বাড়ির মধ্যে প্রবৃদ্ধি এবং উন্নতি হয় কে আমাদের একটা আলামতের মধ্যে দিলের মধ্যে তো এটাই বলা হয়েছে ইয়া তো যারা মেস চড়ায় ছাগল রাখাল এই সমস্ত রাখালদেরকে দেখবে তারা ঘর বাড়ি নির্মাণে প্রতিযোগিতা করছে দুই দিন আগে খেতে পারতো না পড়তে পারতো না এখন রাতেরাতে আঙ্গুল ফুলে কলা গাছ কেমন এখন থেকে আর এই দশ বছর ধনির সংখ্যা কয় পারসেন্ট বেড়েছে ইয়া তো তাও আলু না ফেলব নিয়ান ভবন নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা ইয়াল না ফেলব নিয়ান তোল আসতে তো সবগুলো আয়াত যদি এখন সামনে রাখি খোলা এই কোরআন কোন মুসলিকের জন্য হেদায়ত না হ্যাঁ তার জন্য এই অর্থে হেদায়ত দেখাবে কিন্তু হেদায়তের দুই অর্থ আমরা একটা একটা আর পথের উপর পরিচালিত করা যেটাকে তৌফিক বলা হয় তো তাদেরকে তো পদ দেখাবে হুদাল্লী না বিশ্ব মানবতার জন্য হেদায়ত এই অর্থে যে কোরআন সবাইকে পদ দেখাবে কিন্তু এই পথের উপর পরিচালিত করবে কাদেরকে এক নম্বরে যারা হলো মুমিন। যারা নিজেদের অন্তরের মধ্যে আল্লাহকে ধারণ করেছে এবং যারা নিজেদের ইসলাম ইকোনমিতে বিশ্বাস করে তাদের জন্য হেদায় এরপর বলছেন আন তাদের জন্য হৃদায়ত হবে যারা আপনার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করে তার মানে পুরো কিতাব উল্লার একটা বিধানের প্রতি যারা অন্তরের মধ্যে সংকট আছে সংশয় আছে অথবা অস্বীকৃতি আছে কোরআন তার জন্য হেরায়ত হবে এবং যারা এই কিতাবের পাশাপাশি পূর্ববর্তী কিতাবগুলোর উপরে ইমান রাখে এই অর্থে যে সেগুলো আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত ইসলাম একমাত্র সেই ধর্ম যা অন্যান্য ধর্ম অন্যান্য নবী সত্য ধর্ম যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত অন্যান্য ধর্ম অন্যান্য নবী এবং অন্যান্য কিতাবকেও সত্যায়ন করে किताब किताब नाजिल हाथ नहीं कुरान संगे सांघर्षिक बुजते हैं बिकृति साधन मूल क्या कारण कुरान मध्य जाती नाजिल कारण सकल नबी दिन हल इाम সকল নবীর দিন কি ইসলাম মৌলিক আকিদা বিশ্বাসের ক্ষেত্রে কখনো কোনো পরিবর্তন হয়নি এমন না যে মুসা আলী ইসলাম এসে বলেছেন আল্লাহ দুইজন ইব্রাহিম আলী ইসলাম এসে বলেছেন আল্লাহ তিনজন আর একজন এসে বলেছেন আল্লাহ নাই না আলী কখনো এমন হয়নি বরং সর্বযুগেই মৌলিক আকিদা বিশ্বাস সারিত্রিক গুণাবলী এগুলো এক ছিল পার্থক্য কোথায় লিকুল্লিং যে আলিন কুমসিরা তুমিন হাজা আমি তোমাদের প্রত্যেকের জন্য স্বতন্ত্র সরিয়াস এবং স্বতন্ত্র পথ দিয়েছি মানে কিং যে সরিয়াস পালন যেগুলো বাহ্যিক নামাজ রোজা হস জাত অন্যান্য যে এবাদত এগুলোর মধ্যে পরিবর্তন এসেছে হজ কিসা জিহাজ এগুলোর মধ্যে বিভিন্ন যুগে বিভিন্ন পরিবর্তন এসেছে কিন্তু আকিদা বিশ্বাসের মধ্যে কখনো কোন পরিবর্তন আসেনি আর ইসলামের মূল হল আকিদা আর অন্যান্য যেগুলো এবাদত এগুলো আর দুই নম্বরে একটা হলো সরিয়াহ আরেকটা হলো মিল্ল এজন্য আমাদের ইসলামকে বলা হয় মিল্ল ইব্রাহিম পুরানি আল্লাহ তালা জায়গায় জায়গায় তো রসুলকে মিল্লাতি ইব্রাহিম অনুসরণের আদেশ দিয়েছেন আপনি বলবেন আরে আমরা মিল্লা অনুসরণ করবো মিল্লাত ইব্রাহিম অনুসরণ করতে বলেননি শরীয় মানবো আমাদের রসুলের কিন্তু মিল্লাত আপনি যেই নবীরটাই মানেন না কেন ফিরে একই কথা কারণ সকল নবীর আকিরা সকল নবীর বিশ্বাস সকল নবীর মৌলিক দাওয়াত সকল নবীর চারিত্রিক গুণাবলী এক ছিল কোন ভিন্নতা ছিল না সুতরাং কোন ব্যক্তি যদি আকেইদার কোন অস্বীকার করে সে শুধুমাত্র আমাদের নবীকে অস্বীকার করেছে তা না সকল যুগের সকল নবী এবং সকল রসুলকে অস্বীকার করে এরপর বলা হচ্ছে অবিলাষ এরা তুমি অকিরণ যারা নন সেকুলার যারা সেকুলার এই প্রাণ তাদের জন্য হেদায়ত হবে না যারা নন সেকুলার এই প্রাণ তাদের জন্য হেদায়ত হবে অনেকে বোঝে সুঝে সেকুলার অনেকে না বোঝেই সেকুলার সেকুলার মানে কি ता बना दर मस्जिदिका केंद्रिक मान हल्बाराष्ट्र मध्य धर्म के टोना राष्ट्रा धर्म हो आलदा राष्ट्र के थकते दौ राष्ट्र जैग धर्म के निये जाओ चार्चर मध्य अथवा देशन मस्जिद मध्य ধর্ম থাকবে মসজিদ মাদ্রাস ধায় রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় রাষ্ট্রের বিধান আলাদা ধর্মীয় বিধান আলাদা ঈদ আর কোরবানি হল ধর্মীয় উৎসব পয়লা বৈশাখ বিজয় দিবস ছাব্বিশে মার্চ এই সেই এগুলো হলো রাষ্ট্রীয় উৎসব নাকি না কোন সন্দেহ আছে ঈদ হল রাষ্ট্রীয় উৎসব এরকম ঈদ আর কোরবানি হলো রাষ্ট্রীয় উৎসব আর পয়লা বৈশাখ পালন করা হলো ধর্মীয় উৎসব তার মানেই বোঝা যাচ্ছে দুটো দুই বিষয় হয়ে গেল যে এক জায়গায় আমাকে বলা হবে কোরবানের দিন এসেছে তুমি এখন উৎসব পালন করো তুমি গরু জবাই করো তুমি গরুর গোস তাহার করো অন্যদেরকেও খাওয়াও তুমি এখানে আনন্দ করো এই দিন যদি আনন্দ করতে না চাও যদি তুমি চাও যে না আমি বেশি বুঝুরবো এই দিন আমি রোজা রাখবো আল্লাহ বললেন তোমাকে তো খব দেওয়া হবেই না বরং তুমি একটা কবিরা গুণা করলে এই জন্য তোমাকে ঝাহান যেতে হবে কারণ এই দিন আমি তোমার মেহমানদারি করার দায়িত্ব নিয়েছি বছরে পাঁচ দিন আমি তোমার মেহমানদারি করতে চাই এই দিন উৎসব পালন করো আনন্দ করো আনন্দ থেকে বিরত থাকার সুযোগ নিই আর আমার ধর্মীয় দিবস আমাকে শিক্ষা দেবে এটা তো এই কথা আর রাষ্ট্রীয় দিবস আমাকে বলবে না গরু দরকার নেই তুমি পহেলা বৈশাখ যখন আসবে তুমি ইলিশ জবাই করো ইলিশ জবাই করে তুমি পান্তা ভাত দিয়ে আহার করো এটাই হলো তোমার উৎসব পালন আর আরো কিছু আসবে আন্তর্জাতিক দিবস যে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তোমরা সেই ভ্যালেন্টাইনের স্মরণে সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করো অনেক কিছু তো করলে সারা বছর একটা তোমাদের রোমান ছিল না এখন একটা দিন একটা আনন্দ করে আর এটাকে একটু বৈধতা তো দিতে হয় নদী দেখতে খারাপ দেখা যায় তাহলে তুমি তোমার মাকে ভালোবাসো তোমার বাবাকে ভালোবাসো এটাও তো ভালোবাসা এই ভ্যালেন্টাইন্স ডে এর মধ্যে ভালোবাসো কিন্তু মুসলমান বিশ্বাস করে ভালোবাসার জন্য আমার দিন লাগবে না বছরে তিনশো পঁয়ষট্টি আমি ভালোবাসি ভালোবাসার জন্য দিন তো তার লাগবে যে নিজের বাবাকে আর নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে এখন যাবে একটা দিন গিয়ে মাকে একটু ভালোবাসবে পাশে বসে একটু মাকে খাইয়ে দেবে যাদের ফিকের দুনিয়া কেন্দ্রিক যারা টাকার বিনিময় ছাড়া নিজের মাকে মা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তার হাত এবং পায়ে একটু মালিশ করে দিতেও প্রস্তুত না দ্বি বস্তর লাগবে তাদের জন্য আমাদের মুসলমানদের জন্য আবার কি দিবস হন এরপর আল্লাহ বলছেন আলাহমিহিমুল হন আজকের কথাগুলোতে অনেকে কষ্ট পেতে পারেন যদি কষ্ট পেয়ে থাকেন এই কষ্ট পাওয়াটাও আল্লাহর জন্য আর যদি কারো ভালো লেগে থাকে সেটাও হল আল্লাহর জন্য ব্যক্তিগত স্বার্থকে কাউকে আঘাত দেওয়া কষ্ট এটা ঠিক না রসুল্লাহ ব্যাপারে আসছিলাম ইকবাবলিন আসিহে তত্ত্ব জন্য কখনো রাগ করেননি মানে কেউ কষ্ট দিয়েছে ব্যক্তিগত কারণে রাগ করেছেন কখনো হয়নি কিন্তু ইসলামের ব্যাপারে তিনি ছিলেন সবচেয়ে কঠোর আফগান জাতি তাদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয় সাদা মাঠা জাতি এখনো দেখবেন ছবিও দেখবেন তাহলে মনে হবে এই দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্কই যেন নেই এখনো সে একশো বছর আগে পিছিয়ে আছে। কোনো ছোঁয়াই নেই আধুনিকতা তো এইরকম একটা সাধারণ জাতি ওদের ব্যাপারে বইপত্রও লেখা হয় যে মনে করেন সাইকেল চালিয়ে যাচ্ছে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিলেন সে উঠে কাপড় ঝেড়ে আবার চলতে থাকবে আপনা দিকে ফিরেও তাকাবে না আর যদি আর ভালো হয় তাহলে সেই বৈশিষ্ট্য রাসুল নিজের জন্য কখনো রাগ করেননি কখনো রাগ করেননি তার এটা বৈশিষ্ট্যের মধ্যে ছিল না কত মানুষ কত কিছু করেছে রাগ করেননি কিন্তু রাসুল ব্যাপারে ছিলেন কতটা কর রাসুল বলছেন যারা জামাতে আসে না আমার ইচ্ছা হয় তাদের ঘরগুলোকে পরিয়ে দেয় বলেছেন না কি মক্কা বিজয়ের পর সবাইকে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন ব্যাপক কমা কিন্তু যারা রাসুলকে তিনি রাসুল হওয়ার কারণে গালি দিয়েছিলেন এরকম এগারো জনের ব্যাপারে আদেশ জারি করেছেন তারা যদি কাবা যেটাকে হারাম বলা হয় হারাম মানে সম্মানিত জায়গা এখানে কারো রক্ত ঝরানো যায় না বলেছেন তারা যদি কাবার ধরে ঝুলেও থাকে তারপর যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করে দাও কারণ তারা নবীকে গালি দেয় এই কারণে যে তিনি একজন নবী তো দুটো বিষয় আলাদা একটা হলো ব্যক্তিগত বিষয় আর একটা হলো ইসলামের বিষয় ব্যক্তিগত কারণে কাউকে কষ্ট দেওয়া ঠিক না কিন্তু ইসলামের কারণে কেউ যদি ইসলামের কথা বলার কারণে কষ্ট পায় পাক। পাকি পাক আল্লাহ আল্লাহ ডা বি আপনাকে যাকে আদেশ করা হয় সেটাকে আপনি উচ্চ উচ্চকণ্ঠে বলুন মুনাফিকদের হৃদয় মুশ্রিকদের হৃদয় ফাটিয়ে দিন কোনো আনি মুশ্রিক মুশ্রিকরা কি বলল এটা আপনার দেখার দরকার নেই উপেক্ষা করুন এই সমস্ত যাদের মধ্যে থাকবে তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়তের উপর আছে ভাবা হয় কিছু কাজ করলেই বাহ্যিকলে হেদায়ত পাঁচক তো নামাজ করলাম বেশ আমি হেদায়ত প্রাপ্ত তাহার পরে নিলাম বেশ হেদায়ত প্রাপ্ত ছয় নম্বরের আমি মেহনত করলাম ব্যাস আমি হেদায়ত প্রাপ্ত কিন্তু আল্লাহ বলছেন না হেদায়ত প্রাপ্ত হবে যখন সবগুলো বিষয় আসবে जगह एतक्षण बला हलो सबग विषय जो आसा मुक्त तरह प्रतिपालक पक्ष नाजिल कर हिदायत आर मध्य एक विषय आदायत नहीं कारण यहा ईशार मत दूध एक बालती दूध एक फोटा पेशा न्यानबई टी ठीक आटा भेजान दो ही कथा दूध जमन खाक्तुक्त थकेमान आल्ला ग्रहण তা আল্লাহর কাছে গ্রহণীয় হওয়ার জন্য সবগুলো বিষয় ঠিক থাকতে হবে বিশ্বাসগতভাবে ঠিক থাকা ফরজ আর কর্মের দিক থেকে কারো কম হবে কারো বেশি হবে যার বেশি হবে তার মর্যাদা আল্লাহর কাছে বাড়বে যার কম হবে তার মর্যাদা আল্লাহর কাছে কমবে কিন্তু বিশ্বাসগত ভাবে কোনো ব্যবধান হওয়ার সুযোগ নেই আমার বিশ্বাস আর জিবরিদের বিশ্বাসের মধ্যেও পার্থক্য হওয়ার সুযোগ নেই আর আমি তোমিন তার ইমান যেমন ছিল আমার ইমান তেমন থাকতে হবে হু বহু এই ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে হ্যাঁ মানার ক্ষেত্রে ব্যবধান হবে আর সেই ক্ষেত্রে গিয়ে মানুষের মধ্যে তারতম্য হবে গত্ত মজলিস বলেছিলাম সকল মানুষ আল্লাহ প্রত্যেক মমি যারা আল্লাহ তাল্লাহ একত্রভাবে বিশ্বাসী করে সবাই আল্লাহর আলি তাহলে আমরা নির্দিষ্ট কিছু মানুষকে অলি কেন বলি অলি বলি এই কারণে সবাই তো আল্লাহর ওয়ালি কিন্তু যার মধ্যে ইমান এবং আমলের পরিমাণ যত বেশি তার মর্যাদা তত বেশি ইনক ইনকুম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সে যে সবচেয়ে বেশি তা অধিকারী কিন্তু অলি সবাই প্রত্যেক মমিন আল্লাহরু হেদায়ত কার পক্ষ থেকে আসেন ইদানিং কিছু মানুষ বলা শুরু করেছে না যে হেদায়ত আল্লাহর পক্ষ থেকে না। আমাদের সেই হজরত জি তো বলে থাকেন যে হেদায়েত আল্লাহর হাতে না আলী যদি হৃদয়ত আল্লাহ হাতে থাকতো তাহলে আল্লাহ রেও পাঠাতেন না আল্লাহ তারা তাদের প্রতিপালোকের পক্ষ থেকে হৃদায়তের উপর রয়েছে তারা মানে হেদায়ত কে দেন আল্লাহ যদি না দেন যতই চেষ্টা করেন না কেউ আপনি হৃদয়তের উপর উঠতে পারবেন না কারণ সকল কর্তৃত্ব আল্লাহ অবলায় কমুল মুফলি এবং তারাই হল সফলকান ইহ জগতে এবং পরজগতে সফলকান কাম হল তারা যাদের মধ্যে পূর্বের সেই সকল বৈশিষ্ট্য পাওয়া যাবে ক্যাপিটালিজমের ছোয়া সোশ্যালিজমের ছোয়া পার্লামেন্টকে বিধান প্রণয়নের অধিকার দিয়ে দেওয়ার ছোঁয়া ডেমোক্রেসির ছোঁয়া অথবা এখানে অন্য যা কিছুই হোক সেকুলারিজম হোক যেটাই হোক এই সমস্ত ছোঁ হাজার মধ্যে থাকবে তারা সফল কাম না সফলকাম হবে সেই ব্যক্তি হৃদায়তের উপর গণ্য করা হবে সেই ব্যক্তিকে যাদের মধ্যে এই সবগুলো বিষয় পাওয়া যাবে এই আয়াতগুলোকে সামনে রাখলে বাস্তব কথা যেটা যেটা মনে হয় যে একজন মানুষ যদি হৃদায়তের উপর উঠতে চায় পুরো কোরআনও লাগে না কয়েকটা আয়াতকেই যদি সে ফলো করে বেশি কিছু দরকার নেই সুরাতুল ফাতেহা গিয়ে সুরাকে বলা হয় উম্বল কোরআন পুরো কোরআনে সার এই সুরাতহাই যদি কারোর মধ্যে চলে আসে সেই ব্যক্তি হৃদায়তায়তের পর দেখি না তার মানে এক আয়াত কখনো দুই আয়াত কখনো দশ আয়াত তো কোরআন পরিপূর্ণ নাজিল হয়েছে রসুল্লাহামের শেষ জীবনে কথাটা খেয়াল করবেন কোরআনে সর্বশেষ আয়াত হলে সুরতুল বাকার অত্যাকই অনন্তুর জামি ইহ এই আয়াত হল পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন হয়েছে। হয়েছে এখন আপনি মনে করেন মধ্যে এমন আয়াতিলেনেকাল করেনি বিষয়টা বিভিন্ন ইন্তেকাল করেছেন সুময়া রবিআল আসলামের প্রথম শহীদ মক্কার মধ্যে শহীদ হয়েছেন আরও বিভিন্ন সাহাবি বিভিন্ন সময় ইন্তেকাল করেছেন তারা যখন ইন্তেকাল করেছেন তখন কি পরিপূর্ণ কোরআন নাজিল হয়েছে কথা বোঝা যাচ্ছে তারা যখন ইন্তেকাল করেছেন পরিপূর্ণ প্রধান নাজিল হয়েছে। তা আপনি কি বলবেন তারা পরিপূর্ণ হেদায়তের ওপর ছিল না আর আমি সলিম উদ্দিন কলিম উদ্দিন আর বদরুদ্দিন আমি পরিপূর্ণ হেদায়তের ওপর রয়েছি আরে সোমাইয়া রবি যখন ইন্তেকাল করেন তখন তো নামাজও ফরজ হয়নি হজও ফরজ হয়নি জাকাত ও ফরজ হয়নি জিহাদও ফরজ হয়নি হিজরত ফরজ হয়নি এবং কিসাসের বিধানও আসেনি তাহলে তো মনে হয় তার ইমান একটু দুর্বলতা আছে নাকি অথচ কোরআনের ভাষায় তারা হলে সাবেকিন सबे बग्रगामी तरह मर सब चेस्सी मोमबाती मोमबाती जलाते चाय जले जाए जलेना क्यों जलेना क्या मानी कुरान सामान्य आलो ग्रहण कर प्रस्तुत करीना कब से कर আজকাল মানুষ বাস্তব কথা যেটা মানুষ তো বসে সেখানে পান চিবালো নাকি হালুয়া খেলো নাকি সিগারেট টানলো দেখার বিষয় তারপর যারা যায় তারা হলো কোন বক্তা কত বেশি গল্প শোনাতে পারে কার সুর কত বেশি ককিল কণ্ঠ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আন্তর্জাতিক হাদিস। বেশি বলতে পারাম বক্তা এরকম যার মধ্যে ভালো লাগে না একটা গল্প বলা হবে জুলাই মা আল্লাহ কি সুন্দর দিলটা গলে গেছে পুরা হৃদয়ের মধ্যে একবারে পানি এসে গেছে বলবেন রাসুল এটা বলেছেন আল্লাহ এটা বলেছেন কেমন কেমন লাগে বোরিং ফিল হয় অমুক মুরব্বীটা বলেছেন খুব শক্তিশালী মনে হয় রাসুল কি বলেছেন এটা তো সবাই বলে হালকা এটা কি অবস্থ মনে হচ্ছে কথাগুলো এক এক গোত্রের কাছে এক একজনের বিষয় চেতনা এমন হয়ে গেছে আমার দলের নেতা আমার রাজনৈতিক সামাজিক দলের নেতা সে নেতার কথা আমার কাছে আল্লাহ এবং তারা চুলের কথা থেকে দামি হয়ে গেছে আসবে হেদায়ত হেদায়তার পথ ট্যাপের মতো হয় ট্যাপ ছাড়া আল্লাহ ট্যাপ ছেড়ে রেখেছেন হেদায়ত পড়ছে কিন্তু আমার পাত্র তো নিচে যাওয়া নেই আমার পাত্র তো আমি সরিয়ে রেখেছি অথবা এক মিনিট এখানে দেই এক মিনিট সেখানে দেই কিছুক্ষণ দুধ আসে কিছুক্ষণ মূত্র আসে এই জন্য কোরআন থেকে কেউ যদি হেদায়ত গ্রহণ করতে চায় আলোর কাছে সেই আগুনের কাছে যদি যদি নিজেকে পেশ করে। নিজের পাত্র প্রস্তুত প্রস্তুত থাকে থাকে। এই কোরআনের পাশে নিজেকে আনলেই নিজের ভিতর জ্বলে যায় খুব কঠিন কোন বিষয় না কিন্তু দিল যদি প্রস্তুত না হয় দিল যদি প্রস্তুত না হয় দিলের মধ্যে যদি বক্রতা থাকে তাহলে এই কোরআন আপনার জন্য হেদায়ত হবে না কারণ আল্লাহ তালা হেদায়তের পথে নাম দিয়েছেন ফিরাতে মুস্তাকিম মুস্তাকিম মানে সহজ স্মরণ সোজা যেই পথ সোজা সেটা হলো হেদায়তের পথ যেই অন্তর বক্র সে সোজা পথে কিভাবে চলবে সে তো বারবার বেঁকে একবার বামে যেতে চাইবে এই জন্যই তো কোরআনের কথা বললে হাদিসের কথা বললে যেই কথাগুলো সম্পর্ক জমিনের নিচের সাথে এবং আসমানের উপরের সাথে সেগুলো শুনতে ভালো লাগে কিন্তু যেগুলো সম্পর্ক দুনিয়ার সঙ্গে সেগুলো শুনতে ভালো লাগে না পরিস্থিতি খারাপ এখন পরিস্থিতিকে রসুল্লাহামের মক্কার জীবনের থেকে খারাপ মনে হয় কবে আপনি এবাদত করার কারণে আবু জাহেলে সে আপনার মাখার উপরে উটের ভরে চাপিয়ে দিয়েছিল কবে कबत नहीं देह रक्त राना रक्त पड़ते पड़ते पैर जोता लेगे गई परिस्थिति आजकल हो नाम पड़ार कारण सहबाई के लुकिए नाम गुहार मध्य गए देखे फेले मारामारी शुरू हो गई परिस्थिति तो आजकल है দিনের তালিম এখানে বসে বসে কথা বলছি কেউ বাধা দিচ্ছে না কিন্তু রসুল বলতে পারতেন না সেই মক্কা থেকে দূরে এক জায়গায় দিতেন আবার আপনার মতো সেই প্রকাশ্যে চিপায় চাপায় এভাবে মাহফিল করতে পারতেন না যে মাহফিল করব এখানে মাইক দিব 10 কিলোমিটার দূরে কেউ শোনো না শোনো আওয়াজ যাবে এতটা স্বাধীনতা তাদের ছিল না সেই মক্কার পরিস্থিতির থেকে কি পরিস্থিতি খারাপ हत्या जेकारिया आलह इसमें गल्प तो हरि कर् द्वारा दिखंडित फेला तो से नबी को हत्या कर दे तबीर्थ कुर जदि कारो जीवन जाए जीवन तो, तो सफल কোরআনের জন্য যদি ফাঁসির মঞ্চে যেতে হয় সেটাই তো কামিয়ামি কোরআনের জন্য যদি কারাগারে যেতে হয় আল্লাহ তো পুরো দুনিয়াকেই বানিয়েছেন মমিনের জন্য কারাগার সেখানে এই ছোট ছোট কারাগারগুলো তো খুবই সামান্য আর ইউসুফা আলী ইসলাম নিজেই তো জেলানা চেয়ে নিচ্ছেন রব্বিশ হে আল্লাহ এই দুনিয়াদাররা আমাকে যে পাপের দিকে ডাকে আমাকে যে গুনাহের দিকে ডাকে আমাকে যে ব্যবিচারের দিকে ডাকে আমাকে যে আপনার অসন্তোষ এবং গজবের দিকে ডাকে আল্লাহ আমি এই যেতে চাই না আপনি আমাকে জেলখানায় নিয়ে যান সে জেলখানার মানবতন জীবন আমার কাছে অধিক নিজে চাই আর আপনি নিজে চাওয়া দূরের কথা আপনি সেখান থেকে ভাবতে চাচ্ছেন মৃত্যু থেকে পলায়ন করতে চাচ্ছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদি তোমরা সুরক্ষিত দুর্গের মধ্যে গিয়ে প্রবেশ করে তবুও মৃত্যু যখন আসার তখন আসবে এক মুহূর্ত আগাবেও না এক মুহূর্ত পিছাবেও না হক কথা বললে যখন মরবেন হক কথা না বললে ঠিক একই মুহূর্তে মরবেন এই আকৃতি যার মধ্যে নেই তার তো ইমানই নেই اذا جاء اجلهم لا يستاخرون ساعة ولا يستقدمون جون تادر ميتو اسبه एक मुहूर्त पेशाबेओ ना एक मुहूर्त आगाबेओ تখন পৃথিবীবাসী সবাই মিলে যদি আপনাকে মেরে ফেলতে চায় তোও ও মেরে ফেলতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছিলেন ইয়া গোলাম ইন্নি উআল্লিমুকা কালিমাত তবালো আমি তোমাকে কয়েকটা কথা শিখিয়ে দিচ্ছি প্রথমে কয়েকটা কথা বলেছেন তারপর বলছেন ইয়ালাম আনাল উম্মাতা লাও ইজসামাহু আলা আয়া ইনফারুক বিশাইয়াম ইয়ানফারুক ইল্লা বিশাইয়িন ক্বাদ কতাবাহুল্লাহু লাহ ওয়া লাও ইজসামাহু আলা আয়া ইয়াদরুক বিশাইয়াম ইয়াদরুক পুরো দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার কোনো উপকার করবে এরপর আল্লাহ তোমার ভাগ্যে উপকার হওয়ার জন্য যা লিখে রেখেছেন এর বাইরে নতুন কোনো উপকার করতে পারবে না একইভাবে পুরো দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয়ে যায় তোমার কোনো ক্ষতি করবে তারপরও তারা তোমার শুধু সেই ক্ষতিটাই করতে পারবে যা আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন রফিয়া আতিল আকলাম ভাগ্য লিপির উঠিয়ে নেওয়া হয়েছে সেই পৃষ্ঠায় কালি ছুটিয়ে গেছে নতুন করে কোন সংযোজন হবে না কোন বিয়েজন্য হবে না পুরো দুনিয়ার সবাই মিলে ক্ষতি করতে চা আর কোনো পরোয়া নেই এজন্যই আল্লাহ জায়গায় জায়গা চল রসুল কাজ দিচ্ছেন অসুল মানুষ জানে না সমাজের মধ্যে অজ্ঞতা অজ্ঞতা মহামারী কেন কারণ তাদেরকে জানানো হচ্ছে না কেন হচ্ছে না নিরাপত্তার কারণে সবার কাছে এর বাইরে তো আর কোনো অজুহাত নেই নিরাপত্তার স্বার্থে পরিস্থিতি খারাপ ইমাম ওয়ালি সুন্না ইমাম আহমদ উব না হানব্ব রহমতুল্লাহ আলি বলেন আলেমরা যদি চুপ থাকে আর মূর্খরা যদি অজ্ঞই থাকে অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্য ফিকির করে না নিজেরা জ্ঞান অর্জন করে না আলেমরা যদি নিরবতা অবলম্বন করে আর মূর্খরা যদি অজ্ঞই থেকে যায় সত্য কখন এবং কিভাবে প্রকাশিত হবে কিভাবে সম্ভব সুতরাং কিছু মানুষকে হলেও তো নিতে হবে এবং সেটাই আমার রসুলের রাজস্ব সেটাই মিললে তি ইব্রাহিম ইব্রাহিম আলিহ ইসলাম এমন সময় সত্যের পক্ষে বলেছেন যেই সময় তিনি ছাড়া তার পক্ষের একটা মানুষ নেই বাবা নেই মা নেই ফ্যামিলির কোন সদস্য নেই সমাজের কোন লোক নেই বাদশাহ নেই কেউ নেই সবাই মিলে মিলে ফেলতে একতা বদ্ধ একবার আগুনে ফেলে দেন মরে না একবার বোঝান কাজ হয় না এই ইব্রাহিম আলিহ ইসলামের ঘটনা আল্লাহ তাল্লা কোরআনের মধ্যে বলেছেন যাতে করে আমি লম্বা সুর দিয়ে একটা বয়ান করে মানুষের মন গলিয়ে ফেলতে পারি এজন্য নাকি আল্লাহ তালা এই গল্প আমাদের সামনে বর্ণনা করেছেন কেন যেন মানুষ কেমন পর্যন্ত আদর্শের উপরে উঠে যায় তার মানে আমাকে সত্যের উপর থাকতে হবে আমাকে দিনের ওপর থাকতে হবে চাই আমার পক্ষে একজন মানুষ না থাকুক এর নামই তো ইসলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই মক্কার মধ্যেও যেভাবে চলেছেন মদিনার মধ্যে যখন সাহাবি বেড়েছে একই চলেছেন এমন না যে মক্কার মধ্যে আপাতত কৌশল অবলম্বন করি আমরা যেমন ভাবি আজকে আমি নির্বাচন করে ক্ষমতায় যাব কালকে গিয়ে আমি ইসলাম বাস্তবায়ন করে ফেলব তো রাসুল্লাহ সাল্লাহাম ভাবতে পারতেন সমাজের চিত্র এক কিভাবে রাসুলকে এসে প্রস্তাব দিয়েছিল আবু আবুজাহালের বাহিনীরা যদি ক্ষমতা চাও ক্ষমতা দেবো যদি নারী চাও নারী দেবো যদি সম্পদ চাও সম্পদ দেবো প্রস্তাব দিয়েছিল না। আচ্ছা রাসুল বলতে পারতেন না ঠিক আছে আমি ক্ষমতা চাই আমাকে ক্ষমতা দাও তো রাসুল ক্ষমতাধর হয়ে যেতেন ক্ষমতায় যাওয়ার পর ধীরে ধীরে যখন তার প্রভাব প্রতিষ্ঠিত হয়ে যেত তার অনুচর এবং সহচরের সংখ্যা বেড়ে যেত সমাজের মধ্যে তার একটা স্ট্যাটাস হয়ে যেত তখন গিয়ে তিনি ই করতেন যেহেতু নেতা নেতার কথা মানুষ শুনবে স্বাভাবিকভাবে তখন তিনি ইসলামের কথা বলতেন এই কৌশল অবলম্বন করা সম্ভব ছিল কিনা কিন্তু রাসুল একদিনের জন্য সে আপোষ করেছেন যে একটু চুপ থাকি একটু নিরাপত্তা অবলম্বন করি আগে ক্ষমতায় যে নেই তারপর দেখিয়ে দেব। এই কৌশল অবলম্বন করেছেন নাকি আমার রসুল বলছেন তারা যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দেয় তারপর যদি তারা আমাকে বলে যে আমি আল্লাহ আল্লাহের দিকে মানুষকে ডাকা থেকে বিরত থাকবো তবু আমি হে চাচা হে আবু তালের আমি বিরত থাকব না এটা হলো রসুল্লাহর আস সুতরাং রসুল্লার পথ ছেড়ে রসুল্লার মত ছেড়ে फल्य आसबें पृथ्वी इतिहास मध्य चेष्टा तो कम जुगे जुगे समाजे समाज राष्ट्रे राष्ट्रे इसलम का आएमे चेष्टा कम करना सकल चेष्टा बर्थत हो কারণ চেষ্টা তো করা হচ্ছে কিন্তু তরিকা সেই তরিকা অবলম্বন করা হয়নি যে তরিকা অবলম্বন করা শিক্ষা আমাকে কালেমার মধ্যেই দেওয়া হয়েছে যে লাহ ইল্লাহ বাস্তবায়ন চাও মোহাম্মদুর রসুল্লাহ আর আজকাল আমরা কিন্তু আমার পথ মোহাম্মদ রসুল উল্লাহর পথ না আমি চাই বিল ক্লিন্টনের আদর্শ দিয়ে ইসলাম বাস্তবায়ন করব আমি চাই জট বুসের পথ ধরে ইসলামকে বাস্তবায়ন করব ইসলাম সেভাবে বাস্তবায়িত হবে না হক জিন্দা হবে হক করি বাতিল দিয়ে কখনো হক জিন্দা হবে समाज मध्य नाम कम एवल दुनिया नाम भलो कथा के बल मुखी पड़ते पूर्वदीक फिर जतई नामा क्यों नाम भलो जिन कस तो भलो जिन আরে আল্লাহকে এমন তো না যে পূর্ব দিকে আল্লাহ নেই যেদিকেই ফেরো সেদিকে আল্লাহ আছেন এমন তো না যে আল্লাহ তাহলে শুধু দিকে বাস করেন দিকে নেই পূর্ব দিকে ফিরলে এটা আল্লাহ পাবে না এটা অন্য কেউ পাবে এরকম তো না কিন্তু তরীক্ষা গলত যতই নামাজ পড়েন না কেন কপালে দাগ ফেলে দেন হাঁটু ফুলিয়ে ফেলেন সারা রাত কাটিয়ে দেন এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না ইসলাম কায়াম করতে চান চানবায়ন চান উদ্ভ্রান্ত হয়ে যাবেন পরিশান হয়ে যাবেন কিন্তু কোনো পথ খুঁজে পাবেন না হতাশা হতাশা নিরাশা এক পর্যায়ে গিয়ে মনে হবে আর এই দুনিয়ার মধ্যে আল ইসলামরা মুজেনা আল্লাহ আল ইসলামরা মুস্তাকাল আল্লাহ ইসলামের কোনো ভবিষ্যৎ নেই তাঁতারিরা যখন ইসলামী বিশ্বের উপর আক্রমণ করেছিল তখন মুসলমানদের এমন একটা অবস্থা হয়েছিল যে মুসলমানদের এই কথা বলত ইসলাম উল্লাহ মুস্তাক আলাহ ইসলামের আর কোনো ভবিষ্যৎ নেই কিন্তু আল্লাহ তাল্লাহ শেখুল ইসলাম ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ ইমাম ইবনুল এরকম আর কিছু মহান মনীষীর মাধ্যমে আল্লাহ তাল্লাহ দুনিয়ার মোর ঘুরিয়ে দিয়েছিলেন এজন্যই শুধু একটাকে যথেষ্ট যারা মনে করে তাদের দ্বারা কখনো ইসলাম কায়েম হয় না আবদুল্লাহ ইবনুল মোবারক রাহিমাহুল্লাহ খানাফি মজহবের বড় ইমাম একই ভাবে বড় মহাদ্দিস কুতবী সিদ্ধকি তার শিক্ষের দর্শ তিনি তার আরেকজন বন্ধু ফোজাইল ইবিন আয়াস রাহিমুল্লাহ ফোজাইল ইবিন আয়াস তিনি বড় মহাদ্দিস উনিও কুতুবী সিৎ রি কুতুবী সিৎরার মধ্যে ওনার থেকে হাদিস বর্ণিত আছে তাকে একদিন চিঠি লিখলেন একটা কবিতা লিখলেন এ কবিতার মধ্যে তিনি বলছেন ইয়া আবিদাল হারামাইন লা আদারতানা লা আলিমতা انك ফিল ইবাদাতে تلعبু من كان يقضي خده بدموعه فنهورنا بدماءنا تتخضব লম্বা কবিতা আজ লম্বা করছি না তিনি বলছেন ইয়া আবিদাল হারামাইন হে হারামাইনে বসে ইবাদতকারী ফুযায়ল ইবনে আয়াজ আমার দosto শোনো जे जो आप दिन के सवार पोछबी दावी बीम तो ना हिदायत पथ भोग करब का मानुष ना मानुसा जी तुम्हें देखते मैदान बच्चे चिठी लिखान देते आलिम तुम्हें निश्चित भाव बुझते अबू तुम्हें इबादत मध्य खेलार मध्य रो ভাবছো তো এবারতে রয়েছ তুমি এবাদতের মধ্যে খেলতামাশার মধ্যে রয়েছে। ম্যান কেন এক দেবো খাদ্যাহ বিদুম আইনি হে সেই ব্যক্তি যে অস্ত্রপাত করে চার গালকে ভিজিয়ে দেবে তুমি শোন তোমাকে বলছি ন হো উনা বিদিমা ইনা কাতা খাদ আমাদের গরদানগুলো তো আমাদের রক্তেরঞ্জিত হয় তুমি তো ভাবছো হারামাইনে বসে এবাদত করব আর আল্লাহকে পেয়ে যাব আর আল্লাহ তালা আমাকে কবুল করে নিবেন তাহলে শোনো যদি তুমি আমাদেরকে দেখতে তাহলে বুঝতে সেই তাহাজদের এবাদত আর আমারে এবাদত দুটোই তো এবাদত কিন্তু কোন সময় কোনটা তাকাজা যখন নামাজের আজান হয়ে যাবে নামাজের গুরুত্ব বেশি তখন যদি আমি ভাবি বসে বসে জিকির করলে আর বড় বড় যদি টান দিলে আমার বেশি ফায়দা হবে তাহলে আমি ভ্রান্তির মধ্যে আছি যেই সময় যেটা তাকাজা বেশি সেই সময় সেই কাজ যদি আমি করি তাহলে আমি আল্লাহ তালা বিধানকে পালন করলাম এবং এর মাধ্যমে আল্লাহ তালীহ ইসলামকে জিঙ্গা করবেন আল্লাহ তালা আমাদের বিষয় সঠিকভাবে বোঝা জানার এবং আমল করার তৌফিক দান করুন আমিন